আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আলহামদুলিল্লাহ একজন ভাই জানতে চেয়েছেন নামাজ পড়ে না ঠিক মতো আখিরাতে সন্দিহান এর ব্যক্তির সাথে বাঘে কোরবানি করা যাবে কি প্রথম কথা হল যিনি আখেরাতে সন্ধিহান তিনি তো মুসলিমই না তার তো ইমানে নেই नाम ना पढ़ एखताफ आमान आई जम्हूर ओलाम मत हार इमान नहीं क्यों क्यों बोलते इमान आड़धर गुनागार तो जेटाई हक नाम ना पढ़ले तो इमान आसे किसेरा सन्दिहान होमान टोटाली नहीं सूतरा सा नित्य प्रश्न ही आसे ना সে তো না তো তার সাথে আপনি কোরবানি করবেন কীভাবে কোরবানি তো করতে হবে মুসলিমের সাথে তবে সবসময় খেয়াল রাখতে হবে যে এরকম জিনিস চলা তালাই করে না যার উপার্জন হালাল না যার আকেইদা গণ্ডগোল আছে এটা এটা অনেকে খেয়াল রাখে না সবার আগে খেয়াল রাখতে হবে এটা আকিদা তার আকিদার মধ্যে সেরেক আছে আকিদার মধ্যে কুফর আছে আকেইদার মধ্যে বেদাৎ আছে তার আমল যত সুন্দরে হোক তার সাথে করা যাবে না তার থেকে আপনি বিচ্ছিন্নভাবে করতে হবে একসাথে করা যাবে না এই এই দিকগুলো খেয়াল রাখতে হবে আর নর্মালি আপনার সাধারণ দোষ ত্রুটি বোল ত্রুটি তো সবার মধ্যেই আছে বিভিন্ন ধরনের গুণা বিভিন্ন ধরনের অপরাধ সবাই কম বেশি আমরা গুণাগান আর এগুলোর ক্ষেত্রে একজনের গুনাহের জন্য আরেকজনের কোরবানের অসুবিধা হবে না আর বাহ্যিকভাবে আমরা কোন ব্যক্তির হয়তো জানি না যে উনি গোপনীয়ভাবে ওনার উপার্জন হালাল কি হারাম বাহ্যিকভাবে আমরা দেখি যে তার উপার্জন হালাল আমরা ধরে নিব হালাল গোপনীয় কিছু থাকলে এগুলোর জন্য আল্লাহ আমাদেরকে আমাদের কোরবানি বাতিল করবেন না যে আর কোন ভাইয়ের প্রশ্ন আছে না দিনের রোজা কখন রাখবেন জি আরাফাদ্দা ইয়ৌমে আরাফাহ নবী সাল্লা ইসলাম বলছেন মানসামামে আরাপাহ তো ইয়ম এ আরাফার ব্যাখ্যাটা দুই রকম আহলুল এলেমেরা দুইটা ব্যাখ্যা দিছেন দুইটা ব্যাখ্যায় সঠিক এজন্য যিনি যে ব্যাখ্যা অনুযায়ী আমল করবেন আল্লাপাক তার এই ইয়োমে আরাফার সিয়ামকে আল্লাপাক কবল করবেন একটা ব্যাখ্যা হল আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলছেন মানসামাম আরাফা এখানে সিয়াম আরাফাহ বলছেন ইয়োম তাসে বলেন নাই নয় তারিখ বলেন নাই বলছে যে আরাফার দিন তো সুতরাং আরাফার সাথে সম্পৃক্ত হাজিরা যেদিন আরাফার ময়দানে একত্রিত হবেন সেই দিনই আরাফা আরাফাহ সেদিন আমাদের দেশের সাত তারিখ হোক আট তারিখ হোক নয় তারিখ হোক কোনো অসুবিধা নেই তারিখ মূল বিষয় না মূল বিষয় ইয়মে আরাফা আবার অনেক আহালুল আলেমদের মত হল না জিলহজ মাসের নয় তারিখের নাম ইয়মে আরাফা দশ তারিখের নাম ইয়মন নাহার এগারো বারো তেরো তারিখের নাম ইয়োম ইয়মত্তিদ তো সুতরাং নয় তারিখ যেদিন বাংলাদেশে সেই দিনেই ইয়মে আরাফা তো আহালুল আলেমদের থেকে যেহেতু দুটা মতেই আছে দুটাই সহি এজন্য জন্য কেউ যদি শনিবারে রাখে তাও ইয়মে আরাফা হবে কেউ যদি রবিবার রাখে রাখে সেটাও আরাফা হবে আর কেউ যদি দুই দিনে রাখে তাও সেটা ইয়মে আরাফা আর এই মাসে তো তারিখ পর্যন্ত তাহলে দু দিনও রাখা যায় জি এই বিষয়ে আমরা অনেক আলোচনা করেছি যে বাথরুমে অজু করা তো স্বাভাবিকভাবে বৈধ না কারণ ওইটা বানানোই হয়েছে আপনার টয়লেট সারানোর জন্য প্রস্রাব পায়খানার জন্য তো প্রস্রাব পায়খানার জায়গা উঁজু করার জায়গা না তবে বর্তমান আধুনিক ব্যবস্থাপনা যেহেতু ওইটা শুধু প্রস্রাব পায়খানার জন্য না ওইটা গোসলের জন্য উজুর জন্য বড় করে বানানো হয়েছে একপাশে পাশে টয়লেট আরেক পাশে অজু গোসলের জন্য তো এই ক্ষেত্রে সন্না পদ্ধতি হল আহলুল আডামেরা বলছেন মাঝখানে একটা পাটিশান দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ আমি এবার ভারতের অনেক জায়গায় দেখছি অনেক মুসলিম বাইদের ঘরের মধ্যে টয়লেট গুলাই রকম যে এক পাশে টয়লেট এক পাশে উজো গোসল মাঝখানে তারা ওয়াল দিয়ে দিছেন অধিকাংশ জায়গায় একবার ওয়ালে দিয়ে দিছেন বলছেন যে আমরা আলাদা করে ফেলছি দুইটাকে এক রুম এক রুমের মধ্যে দুইটা বাঘ তাহলে আর কোনো অসুবিধা নেই আর যদি যেখানে এমন পরিস্থিতি যে এরকম দুইটা বাঘও করা হয় নাই আবার বাইরেও উজুর ব্যবস্থাপনা নাই তো সেখানে তো আমাকে উঁজু করতেই হবে তো সেখানে আমরা উঁজু করে নিব আর সেখানে ধরে নিব আমি এটাকে বাগ করে নিব যে যেই অংশে কমট দেওয়া আছে যেই অংশ টয়লেটের জন্য এটা টয়লেট আর এই ফাশ উঁজু গোসলের জন্য সুতরাং এই পাশে আমি বিসমিল্লা বললে এই পাশে আমি জি কাজকার করলে অসুবিধা হবে এই প্রশ্ন দিয়ে শাস জি বলেন প্রশ্ন একটা তগুলা না প্রশ্নগুলো বুঝি নাই প্রথম ও মারা যাওয়ার পরে পরিবারের সাথে কবর দিলে কোনো ফায়দা আছে কিনা দেখা হয় কিনা জি জি আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ বিষয় বাইয়াতের মারা যাওয়ার পরে মানে ভাই যেটা জানতে চেয়েছেন যে একজনকে প্রথম দাফন করা হয়েছে মাকে অথবা বাবাকে তারপরে তার ছেলেকে তার পাশে কবর দিলো তাহলে এই পাশাপাশি থাকলে তারা সেখানে যায় দুজনে মিলে গল্প করতে পারবে কিনা দেখা সাক্ষাৎ হবে কিনা না হ্যাঁ এই সুযোগ আছে কি না আমাদের দেশের অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করে যেহেতু পাশাপাশি কবর হইলে দুইজনে সেখানে বসে সুখ দুঃখের কথাবার্তা বলতে পারবো দেখা করতে পারবো মার সাথে থাকবো বাপের সাথে থাকবো আসলে আমার বডিটা আমার শরীরটা কোথায় দাপন করা হয়েছে এটা মুখ্য বিষয় না শরীর কাছাকাছি হইলেও যদি ইমান আখিদা মিল না থাকে তো আখেরাতে কোনো জায়গায় কোনো একত্রিত হওয়ার সুযোগ নেই আর শরীর বিভিন্ন জায়গায় বডি বিভিন্ন জায়গায় পড়ে আছে কিন্তু আখিদাগত ইমানগত মিল আছে তাহলে মা বাবা সাথে কেয়ামতার ময়দানে দেখা হবে তবে মৃত্যুর পরে দেখা হয় কি না এই ব্যাপারে সুস্পষ্ট বেশির আওয়ায়াত নেয় একটা রয়েত আছে যে সেখানে বর্ণনা আসছে যে কোন ব্যক্তি মারা যাওয়ার পরে তখন তার আত্মীয় স্বজন তবে সেটা শর্ত হইল সে যদি মোত্তাকিন হয় দিনদার হয় তখন সে মারা যাওয়ার পরে তার মা বাবা তার এরকম যারা ঘনিষ্ঠ এদের সাথে তার রুহের জগতে দেখা হয় দেখা হওয়ার পরে সে জিজ্ঞাসা করে যে আমার अमुक कैमन आमुक कैमन आपारे खोजखबर नकरणी हादिस आई हदीसटार सनद के महदेस निकरम हासान बोल तो हिसाब सेकाह महदेसि ने कराम, कराम, कराम जे एट मारा जावर परूहर जगते जदि मुत्त है दुजे रू दु जगह होना दोनों रू इल्ली जाते हैं একজনের চলে গেছে ছিঁচি নে আরেকজনের চলে গেছে ইল্লি তাহলে আর দেখা সাক্ষাৎ সম্ভাবনা নাই দুইজনের যদি ইল্লি ইনে যায় এক জায়গায় যায় যাদের যাদের ওখানে গেছে তাদের সাথে তার দেখা হইতে পারে রূপের জগতে এজন্য বডি কাছাকাছি থাকা জরুরি না মানে শরীর যে কোন জায়গায় দাপন করলেই যথেষ্ট তো এজন্য জন্য একসাথে এক জায়গায় কবর দেওয়ার মধ্যে সুনির্দিষ্ট কোনো ফজিলত নাই। তবে মানুষের মনস্তাত্তিক একটা বিষয় থাকে যে পরিবারের সবাই এখানে কবর দেওয়া হইলো একসাথে জিয়ারত করলো সবার জন্য একসাথে দোয়া করলো আর লাশটা যখন এখানে থাকে তখন মানুষের মনে থাকে যে আমার বাবাটা এখানে আছে। এটা হলো মানুষের মনের বিষয় কিন্তু মানে লাশটা মুখ্য বিষয় না ওইটা যেখানেই মাটির সাথে মিশে যাক যেখানে হোক এটাতে কোনো অসুবিধা নেই